সমস্ত প্রশংসা আল্লাহর যিনি নভমন্ডলে যা আছে এবং ভূমন্ডলে যা আছে সবকিছুর মালিক এবং তাঁরই প্রশংসা পরকালে তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে যা সেখান থেকে নির্গত হয় যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয় তিনি পরম দয়ালু ক্ষমাশীল কাফিররা বলে আমাদের উপর কেমত আসবে না বলুন কেন আসবে না আমার পালনকর্তার শপথ অবশ্যই আসবে তিনি অদৃশ্য সম্পর্কে ক্যাত নভমণ্ডলে ও ভূমণ্ডলে তার অগোচরে নয় অনুপরিমাণ কিছু না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ সমস্ত আছে সুস্পষ্ট কী তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজন আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা জ্ঞানপ্রাপ্ত তারা আপনার পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী প্রশংসার্য আল্লাহর পথ প্রদর্শন করে কাফিররা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে। সে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে উন্মাদ এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব অথবা আকাশের কোন খণ্ড তাদের উপর পতিত করব আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা কর এবং হে পক্ষী সকল তোমরাও আমি তার জন্য লোহকে নরম করেছিলাম এবং তাকে বলেছিলাম प्रशस्त बर्म तैर कड़ासमूहर संयुक्त कर तुम्हरा जा के करो, आमी ता देखी और सकाले एक मास बे एक मास अतिक्रम करतार झर्णा प्रवाहित करतक सामने क्या करत पालन करता आदेशे तर जे क्यों आदेश अमान्य कर इच्छा अनुजी दुर्ग भास्कर्य हाउज सदृश बृहदकार पात्र चुल्लिपर स्थापित विशाल डेग निर्माण करत हे दाउद परिवार कृतज्ञता सहकारे तुम क्या बंद मध्य अल्पसंख्यक ही कृतज्ञ যখন আমি সোলায়মানের মৃত্যু ঘটালাম তখন ঘুম পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল সোলায়মানের লাঠি খেয়ে যাচ্ছিল যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনা পূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকত না সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন দুটি উদ্যান একটি ডান দিকে एक बाम दिखे तुम्हरा तुम्हारे पालनकर् रिजि खाओ एकाश कर स्वास्थ्यकर शहर ए क्षमशील पालनकर्ता अतपर तबाधता करल फले प्रेरण करल प्रबल बनना और तद्यन द्वये परिवर्तन कर दिल दुई उद्या उदगत है विश्वर फलमूल झाउ गाच एवं सामान्य कुल वृक्ष এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম তোমরা এসব জনপদে রাতে ও দিনে নিরাপদে ভ্রমণ করতপর তারা বলল হে আমাদের পালন আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্নবিচ্ছিন্ন করে দিলাম নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে আর তাদের উপর ইবলিশ অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করল ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত তারা নবমণ্ডল ও ভূমণ্ডলে অনুপরিমাণ কোন কিছুর মালিক নয় এতে তাদের কোনো অংশ নেই এবং তাদের কেউ আল্লাহ সহায়কও নয় যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না যখন তাদের মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান বলুন নভমণ্ডল ও ভূমণ্ডল থেকে रिजिक दे जिजना तुम्हारा जाबना बोलूर पालन करता के समब कर सठी भाई फैसला कर তিনি ফয়সলাকারী সর্বজ্ঞ বলুন তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করেছ তাদেরকে এনে আমাকে দেখাও বরং তিনি আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময় আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে বলুন তোমাদের জন্য একটি দিনের ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না এবং ত্বরান্বিতও করতে পারবে না কাফিররা বলে আমরা কখনো এ কোরআনে বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয় আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে যাদেরকে দুর্বল মনে করা হল তারা অহংকারীদেরকে বলবে তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন দুর্বলকে বলবে তোমাদের কাছে আসার আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম বরং তোমরাই ছিলে অপরাধী দুর্বলরা অহংকারীদের বলবে বরং তোমরাই তো বিবাহাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তার অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দেখবে তখন মনের অনুতাপ মনেই রাখবে বস্তুত আমি কাফিরদের গলায় বেড়ে পরাবো। তারা সে প্রতিফলি পেয়ে থাকে যা তারা করত কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করা হলেই তার বৃত্তশালী অধিবাসীরা বলতে শুরু করেছে তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছ তা আমরা মানি না তারা আরো বলেছে কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহু গুণ প্রতিদান পাবে এবং তারা সুয্য প্রাসাদে নিরাপদে থাকবে আর যারা আমার আয়াত ব্যর্থ করার হয় তাদেরকে আজাবে উপস্থিত করা হবে বলুন আমার পালনকর্তা তার বান্ডাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন তিনি উত্তম রিজিক দাতা যেদিন তিনি তাদের সবাইকে একটু করবেন এবং ফেরেস্তাদেরকে বলবেন এরা কি তোমাদেরই পূজা করত ফেরা বলবে আপনি পবিত্র আমরা আপনার পক্ষে তাদের পক্ষে নই বরং তারা জিন্দের পূজা করত তাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোনো উপকার ও অপকার করার অধিকারই হবে না আর আমি জালিমদেরকে বলবো। তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে তা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ করা হয় তখন তারা বলে তোমাদের বাপ দাদারা যার ইবাদত করত এই লোকটি যে তা থেকে তোমাদেরকে বাধা দিতে চায় তারা আরো বলে এটা মন গড়া মিথ্যা বই নয় আর কাফিরদের কাছে যখন সত্য আগমন করে তখন তারা বলে এটা সুস্পষ্ট জাদু আমি তাদেরকে কোনো কিতাব দিইনি যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করিনি তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশ পায়নি এরপরও তারা আমার রসুলগণকে মিথ্যা বলেছে অতএব কেমন হয়েছে আমার শাস্তি বলুন আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু দুজন করে দাঁড়াও অতপর ভাবনা করো তোমাদের সঙ্গীর মধ্যে কোন উন্মাদনা নেই তিনি তো তোমাদেরকে সতর্ক করেন মাত্র বলুন আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখো আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে প্রত্যেক বস্তুই তার সামনে বলুন আমার পালনকর্তা সত্য দিন অবতরণ করেছেন তিনি আলেমুল গায়েব বলুন সত্য ধর্ম আগমন করেছে এবং মিথ্যা ধর্ম নিঃশেষিত হয়ে গেছে বলুন আমি পথভ্রষ্ট হলে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হব আর যদি আমি সৎ পথ প্রাপ্ত হই তবে তা এজন্য যে আমার পালনকর্তা আমার প্রতি অহিপ্রেরণ করেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা নিকটবর্তী যদি আপনি না এবং আমরা সত্যে বিশ্বাস স্থাপন করলাম কিন্তু তারা এত দূর থেকে তার নাগাল পাবে কেমন করে অথচ তারা পূর্ব থেকে সত্যকে অস্বীকার করছিল আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের উপর মন্তব্য তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে যেমন তাদের সতীর্থদের সাথেও এরূপ করা হয়েছে যারা তাদের পূর্বে ছিল তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত